سنا من سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا الله وحده لا شريك له واشهد ان محمدا الله تعالى عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا اما بعد بالله من الشيطان لقد جاءكم رسول من انفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم মহান আল্লাহ সমস্ত আমাদের ধারাবাহিক আলোচনা সিরাতবী সালি সাল্লামের উপর এই বছরে যা শুরু করেছি তার আজকে পর্ব নম্বর চার বিষয়বস্তু যা দিয়ে শুরু করব তা হচ্ছে নবী কী সাল্লি জন্মের পরে দুধ পান সর্বপ্রথম নবী করিমালামকে দুধ পান করান তার মা স্বাভাবিক মায়ের দুধ প্রথম সাধারণত শিশুরা আর তারপরে যার দুধ পান করেন তিনি হচ্ছেন সোয়াইবা সোয়াইবা নামক এক স্বাধীনকৃত দাসী আবুল আহবের আবুল দাসী এর এক ছেলে ছিল যার নাম ছিল মশরুহ এই ছেলে দুধ পান করতো আর তার আগে ছেলে হামজার কে আচ্ছা তো একই মহিলা দুধ পান করিয়েছেন এই জন নিজের ছেলে মশরুহ সোয়াইবা এবং হামজা রাজি আল্লাহকে আর এই দিক থেকে হামজা তারপরে আবু সালমা নামক আবু সালমা বিন আসাদ আল পান মহিলা যে আবু সালমার স্ত্রী ছেলের উম্মে সালমার আলী আল্লাহ উমে সাল্লাম নবী সালামের একজন স্ত্রীর নাম কি আবু সালমার ইন্ত আবু সালমার ইন্ত সুরুল্লাহ উমে সালমাকে বিবাহ করে তাহলে নবী সাল্লামের দুধ হচ্ছে কয়জন এরা করলে মসরু হামজা চাচা আর আবু সালাম সেই বোধ হয়েছে অবাক লাগে আপনাদেরকে স্ত্রী আবার বলতে পারে যে আপনি আর বিয়ে করেন তাই না আর ওদের মধ্যে এটা বলা স্বাভাবিক ছিল তারপরে দ্বিতীয় তারপরেও রসুল্লাহ সাহাশ্গণ এরকম বলেছেন আরেকটি কারণে সেটা হচ্ছে যে নবী সাহাশ্লাম এমনি বিয়ে করছেন তো ভালো একটা যেটা আমার পছন্দ সেটাকে করি ফেস করি যে একে বিয়ে করি কোনো ভালো মহিলা যদি হয় দেখ তো বিয়ে করবই করবে তো খারাপ মহিলাকে না বিয়ে করে একটা ভালো মহিলাকে বিয়ে করুক শান্তিতে বসবাস করা যাবে না ভালো জিনিস বলেছেন হচ্ছে আমার রবি বা রবি এমন মেয়েকে বলা হয় যার মাকে বিয়ে করেছেন আর সে মেয়েটি তার মায়ের সাথে এসে পরে যে স্বামী তার ঘরে মায়ের সাথে মিলন হয়ে গিয়ে থাকে যেখানে চোদ্দ জন মহিলাকে হারাম আল্লাহ ঘোষণা করেছেন তার মধ্যে একটা রয়েছে ওরাবা এ কুমুল্লা কুমুল্লাহীন আর ওইসব তোমাদের লালিত মেয়ে মেয়ে যার আর মায়ের সাথে আসে ছোট মেয়ে হলে সেই জন্য ঘরে ঘরে না থাকে যদি বাইরেও থাকে তবে একই হোক কিন্তু এই কথা এখানে উল্লেখ করা হয়েছে মেনেসা এরকম সেসব স্ত্রী হতি। বা সে সব নারী হতেই যে আল্লাহিনা যাদের সাথে তোমরা হয়েছ বা মিলিত হয়েছ আর তোমাদের সহবাস হয়েছে তাহলে এখান থেকে আরেকটা মশলা কি বোঝা গেল যদি কোনো একজন মহিলাকে বিয়ে করে কিন্তু তার সাথে নির্জনতা হয়েনি মিলন হয়নি তালাকে দিয়েছে বিনা মিলনে আর তার একটা মেয়ে আছে তাহলে সে মেয়েকে বিয়ে করা যাই আমি বিয়ে নাও করতাম তবু আমার জন্য হারাম কারণ হ্যাঁ যে হচ্ছে কি ভাতি জি দুধ ভাইয়ের মেয়ে দুধ ভাই হচ্ছে আবু জি হ্যাঁ আছে আবু আহব তার এই দাসীকে লিখিত দাসী রসরুল্লাহামের জন্ম উপলক্ষে ভাতিজের জন্ম হয়েছে খুশিতে স্বাধীন করে দিয়েছিল আজাদ করে দিয়েছিল একটা দাসের অনেক দাম থাকে একটা দাসের অনেক দাম মূলত থাকে স্বাধীন করে দিয়েছিল এই বিশুদ্ধ এটা ঠিক এই লোকটি আবুল আহাম আবু রসুল্লাহ সালাহাল্লামের যখন জন্ম হয় তখন না যে এই ভাতিজা যার জন্মে এত আনন্দ করছি সে আমার বাপদাদা ধর্মের হ্যাঁ বিরোধিতা করবে হ্যাঁ জানত কি খুশি ছিল তিনি যখন রসুল হলেন তখন আবুল আহাব আরব বা মুশ্রিকদের মক্কার কাফেরদের মধ্যে কারণ বিশেষ করে রসুল বংশের সবচেয়ে বড় দুশন কট্টর দুশন দুশন শত্রু তো মেলা ছিল কিন্তু ঘরের শত্রু যদি কষ্ট দেয় তো বেশি কষ্ট লাগে বাইরের শত্রু শত্রুতা করলে অত কষ্ট লাগে স্বাভাবিক করবে সাথে যত ঘনি যদি আত্মীয় স্বজনরাচার করে তো এর আঘাতটা আরবদের কাছে আর মোহান্ন ব্যবহার করতো ছিল যদি আঘাত করে গায়ে এত কষ্ট লাগবে না যত কষ্ট লাগে আত্মীয় যদি মানুষকে কষ্ট দেয় নিজের ভাই কষ্ট দেয় নিজের ভাতি যারা কষ্ট দেয় নিজের চাচা কষ্ট দেয় আত্মীয় স্থায় বড় শত্রু হয়েছিল এই লোকটি হে না ইসলামের দাওয়াত হকের কারণে অনেকে শত্রু হয় যদি এই হক কথা না বলেন তো সারা শত্রু হবে না বা না এটা দাওয়াতের ময়দানে কাজ করলে বুঝতে আর যদি কাজ না করেন তাহলে দুনিয়া ঠিক আছে দুনিয়ার চলাফেরা ঠিক আছে আপনার সাথে তখন ঝগড়া বিবাদ হয় আর শত্রু হয় কিন্তু ধর্মীয় শত্রুতা দৈনিক শত্রুতা সবচেয়ে বড় শত্রুতা আর সৌদি আরবের সাথে বিদ্যার্থীদের শত্রুতা থেকে চলে আসছে বিশেষ করে এখন আরবের শত্রুদ সন্নত আর একদিকে সিরক আর বেদাৎ এখানে তহিদ আছে শিরক নেই সন্নাত আছে বেদাত নেই আর তারা চাই শেরিক করতে তারা চাই বেদাত করতে এটি হচ্ছে তার মূলে কিন্তু এ কথা তো বলা যাবে না যে ওদের সাথে শত্রুতা তহিদের জন্য সৈন্যতের জন্য বিদ্যার্থীরা যার ফলে বিভিন্ন ইস্যু খুঁজে বিভিন্ন ইস্যু খুঁজে আর না হলে যে সব পাপের কারণে বা ভুলের কারণে মানুষ পাপের কেউ নয় আর বর্তমান যুগে আরব আজম কোন মুসলিম পাপের ঊর্ধ্বে নাই। ব্যক্তি সমাজ কোথাও কম আছে কোথাও বেশি আছে কিন্তু পাপ সব আছে কিন্তু এখনো যদি তুলনা করা যায় সৌদি আরবকে সৌদি আরব মানুষকে বিধি মানুষের সাথে তো এখানে অনেক কম পাপ আছে অস্বীকার করার কিছু আছে যদি অস্বীকার করে তো সে অহংকারী সে সত্যকে গোপনকারী যে ভুল ভ্রান্তি কথা বলা হচ্ছে সেগুলি যে দেশের প্রশংসা করছে বা যেই দেশ সম্পর্কে যে দেশের তারা সমর্থন করে যে দেশের আহ শাসকের তারা খালিফত মুসলিম বলে সেই দেশে এত চেয়ে বড় বড় পাপ আর হাজার হাজার পাপ আর নাচ গান ডান্স থেকে সবকিছু আছে ওইসব উদ্দেশ্য কিন্তু কোনোদিন তো বলবে না তাহলে এসব ইস্যু মাত্র কিন্তু আসল উদ্দেশ্য হচ্ছে জি তহি তার সিরকের লড়াই সন্ধ্যার্থে লড়াই একটি কথা এখানে উল্লেখ করা জরুরি যখন সোয়াইবার কথা আসলো আবুল হবের দাসির কথা কথা দেশে যারা মিলাদ করে তাদের কাছে সেটা হচ্ছে না দুধমা তো হালিমা আছে আসল হ্যাঁ দুধমা দীর্ঘ সময়ের দুধমা হালিমা কিন্তু মিলাদমির উৎসব আনন্দ কেন করব না মিলাদের জন্ম উপলক্ষে আনন্দ করেছে আনন্দ তার ছিল কিন্তু এই মহিলা দাসী সোয়াইবা তার মনিবকে মালিক আবুল হাবকে গিয়ে খবর দিয়েছিল যে আপনার ঘরে আপনার ভাতিজা ঘনিষ্ঠ হয়েছে আর ওদের মধ্যে একটা প্রচারণ ছিল যে কেউ যদি কোনো সুসংবাদ শোনাইতো তাকে আমাদের তো সমাজে তো নাই ভালো কোনো সুসংবাদ দেন যে আপনার একটু কি হারিয়েছিল না হ্যাঁ খবর দিয়েছে পেয়ে গেছে যার কাছে পাবে কিছু অফার কিন্তু যে সুসংবাদ দিল তাকে এমন কিছু দেওয়া প্রচলনটা আমাদের মধ্যে নেই তাই না এইরকম অনেক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আপনার ঘরে ছেলে ভূমিষ্ঠ হয়েছে আপনার ঘরে ভূমিষ্ঠ হয়েছে একটা লোক তো প্রথম কে খবর দিচ্ছে সুসংবাদ দিচ্ছে টেলিফোনের দিক আর আপনার কি বলছে সরাসরি দিক আমাদের এটা প্রচলন নাই যে ওকে কিছু গিফট দিতে হবে যেহেতু আমাকে একটা কি খুশির খবর শুনিয়েছে কিন্তু আমাদের মধ্যে এটা ছিল তো বলা থাকে এবং কিছু ঐতিহাসিকরা খুশিতে এই দাসীকে কি করলো আজাদ করে দিল স্বাধীন করে দিল কিন্তু এটি প্রমাণিত না এর সনদ জয়ীফ দুর্বর বিশুদ্ধ নয় যে সুসংবাদ এই মহিলা শুনিয়েছিল তবে স্বাধীন করেছিল এই কথাটি আছে আর স্বাধীন ছিল তারপরে রসুলো এক রমনী এই জন্য হালিমা সাদিয়া বলা হয় কি বলা হালিমা সাদিয়া বলা হয় আমাদের সাদিয়াটা একটা নাম হয়ে গেছে কিন্তু অনেক মেয়েদের নাম কি সাদিয়া আসলে সাদিয়া নাম ছিল না বানু সাদ একটা বংশ যারা তাইফের পাশে বাস করত আর জন্য ওই গোত্রকে কি বলা হয়তো বানু সাদ সাদ গোত্র আর যখন ওই গোত্রের কোন এক ব্যক্তি হবে যদি পুরুষ হয়তো সাদি আর মহিলা হলে সাদিয়া বুঝেছে যেমন গামেদি বংশের হইলে যদি কোনো পুরুষ হয়তো অমুক গামেদি আবদুল্লাহ গামেদি হ্যাঁ আর যদি মহিলা হয় তো ফাতেমা আল গামেদিয়া এখনো বলছে এখানে রোগ অসুখ বিসুখ বেশি গ্রাম অঞ্চলের মুক্ত আবহাওয়া গ্রামে ছেলেরা সুস্থ থাকে বা ছেলেমেয়েরা সুস্থ থাকে শিশুরা আর ওখানে দুধ পান করলে শক্তিশালী হবে শরীর স্বাস্থ্য ভালো থাকবে ইত্যাদি সেই জন্য শহরের লোকেরা গ্রামে কি করতো ছেলে মেয়েদেরকে দুধ পান করার জন্য দিয়ে দিত তাদেরকে কিছু দিত বকশিস দিত আর দুধ পান করতে অভাবই জানা তারা নিয়ে যেত দুধ পান করাবো পয়সা পাবো অভাব দূর হবে আমাদের অভাব ছিল আরো বেশি আর গ্রামের মহিলারা বা গ্রামের লোকেরা তারা শহরে আসত বাচ্চা খোঁজার জন্য শিশু খুঁজার জন্য যদি একটা শিশু পেয়ে যায় ওটা কিছুদিন ধরে দুধ পান করাবো আমাদের একটা রুজি রোজগার একটা ইনকাম সোর্স হবে এই প্রচলনটা ছিল আর আর একটা দিক ছিল গ্রামে গঞ্জে পাঠাবার দিক বা উদ্দেশ্য সেটা হচ্ছে যে গ্রামের ভাষা অরিজিনাল ভাষা থাকে খাঁটি ভাষা শহরে বিভিন্ন ভাষার বা বিভিন্ন এলাকার লোকের সংমিশ্রণ কারণে ভাষা সেই আসল জগাখিজড়ে যাবে অঞ্চলে যেমন আমাদের অঞ্চলের একটা আঞ্চলিক ভাষা আছে আমরা শহরের বাইরে অধিকাংশ সময় কাটানোর জন্য আর ওই ভাষা ইচ্ছা করে বললো অনেক সময় আসে না অর্ধেক আসে অর্ধেক আসে না কিছুকাল এমন ছিল যে মা খালার সাথে বলতে থাকলে গিয়ার চেঞ্জ হয়ে যেত অটোমেটিক ওই ভাষা চলে আসত কিন্তু এখন ওদের সাথে বলতে আর অন্যগুলো ঢুকে যায় মানে ওটা সংরক্ষণ করা সম্ভব নয় যে একেবারে খাঁটি আঞ্চলিক গ্রামের ভাষা বলব যে কোনো এলাকা সম্পর্কে নেন না সিলেটিনের সিলেটের লোক 10 বছর যদি ঢাকাতে এসে থাকে বাকে তো আর সিলেটি খাঁটি সিলেটি বলতে তাই না যেটা এলাকায় গেলে তখন কি হয়ে যাবে আপনারা কে বলেন কহিলাম কহিলাম কহি কহিলাম কহিনু এই যে আঞ্চলিক ভাষাগুলি আছে এগুলো কি হয়ে যাবে বিকৃত হয়ে যাবে একেবারে গ্রামে চলে যান গ্রামে চলে যান দেখবেন যে একবার খাঁটি ভাষা মজার গল্প বলি মামাদের গ্রামে গেছি যেখানে আমি দশ বছর বয়স থেকে তেরো বছর পর্যন্ত লেখাপড়া করেছি মামা তো ভাইদের সাথে যেত দেখে সাথে মাদাসা যেতাম কেউ স্কুলে যেত কেউ মাদ্রাসা যেতাম আমি মাদ্রাসা যেতাম ওদের দেড় জনকে নিয়ে ওদের সাথে যখন কথা বলছি এই দশ দশ পনেরো আগে তথা বলছি দীর্ঘ সময় সৌদি আরবে থেকে গিয়ে মাঝে মধ্যে যাই কিন্তু সে একেবারে এলাকার আঞ্চলিক ভাষায় বলছে হাজি ভাই হ্যাঁ আপনার ভাষা কেমন হয়েছে জি ভাইন হয়েছে তো বলছিলাম যে গ্রামের ভাষায় কি থাকে হ্যাঁ আসলটা পাওয়া যায় মক্কায় মদিনাই শহরে আপনি দমে খাঁটি ভাষা পাবেন না কিন্তু আরবি শিখার জন্য গ্রাম অঞ্চলে পড়েছে আর এখন পিওর বাংলা শিখার জন্য স্কুল কলেজে গিয়ে শিখতে হয় তাই না উল্টো হয়ে গেছে ব্যাপারটা কি হয়ে গেছে হয়ে গেছে তারপরে আঞ্চলিক ভাষা অনেক কিছু শব্দ আছে যে শব্দগুলি আছে রহস্য আছে তো যাই হোক আরবি ভাষা যেটা কোরআনের ভাষায় যদি কোরআনের ভাষা খুঁজতে এখন দেখেন আরবি আরবরা যে মাতৃভাষা বলছে বলতে কোরআনের ভাষা খুব কম পাবে অনেক পরিবর্তন হয়ে গেছে তারপর ভাষা পরিবর্তনশীল অবশ্য ভাষার ইতিহাস বলছে আর আরবি ভাষা সবচেয়ে কম পরিবর্তনশীল চোদ্দশো বছরেও এত বেশি পরিবর্তন হয়নি যে এখনকার আরো ওরা করান বুঝতে পারবে না কমপক্ষে পড়াশোনা থাকলে কিন্তু অন্যান্য ভাষায় এত পরিবর্তনশীল যে পঞ্চাশে একশো বছর দুইশো বছর পরে আর কিছু বোঝা যাবে না আমাদেরকে যিনি ইংলিশ পড়াইতেন খুব ভালো শিক্ষিত মানুষ ছেলে একসময় ছাত্রের জন্য তো এত পরিবর্তনশীল ইংলিশ ভাষা তো আছে যাই হোক আমরা ফিরে আসি সিরাতের দিকে বলছিলাম কি জন্য বললাম এই কথাগুলি যে ভাষাটা বা শিশুদের ভাষাটা যাতে খাঁটি থাকে সেই জন্য গ্রাম অঞ্চলের শহরের লোকেরা ছেলে মেয়েদেরকে পাঠিয়ে দিত শিশুদেরকে দূর পান করার জন্য মুক্ত রাখার জন্য শরীর সুস্থ থাকবে তাদের ভাষাটা সুন্দর হবে ইত্যাদি এই বিষয় বানু সাদ বিন বকরিবিন হাওয়াজেন হাওয়াজেন হচ্ছে বড় বংশ যে বংশ হনাইনের যুদ্ধে রসুল উল্লাহ বিরুদ্ধে লড়াই করেছিল আর যাতে মুসলিমদের সংখ্যা যতগুলি যেহাদ হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি ছিল দশ বেশি ছিল আর সেই সময় সংখ্যা গরিষ্ঠতায় আনন্দিত বলেছিলেন যে আজকে হারার প্রশ্নে উঠে না তিনশো তর তেরো জনে বিজয় বিজয় হয়েছি সাতশো জনে অহদে বিজয় হয়েছি হ্যাঁ মক্কা বিজয় হয়ে গেছে আর আজকে হার বইটা প্রশ্নই উঠে না আল্লাহ রবুল বিষয়টিকে তুলে ধরেছেন ওই হনাইনি হনাইনের যুদ্ধকে স্মরণ করো আজ যখন তোমাদের সংখ্যা দিক্ষ তোমাদেরকে চমৎকৃত করেছিল অনেক সংখ্যা আমরা আছি আজকে আজকে হারবশটা না যখন আনন্দিত হয়েছিল অহংকার তোমাদের ভিতরে একটা এসেছিল যে সংখ্যা দিয়ে জিতবে সংখ্যা দিয়ে কোন ইসলাম জিতেনি মুসলিম জিতেনি আর মাত্র কয়েকজন বিশিষ্ট সাহাবি ছাড় আর সব পালিয়ে যাচ্ছে রসুল সামনের দিকে বাড়ছে যাচ্ছ তোমরা পালাচ্ছ কেন কারণ তীরের এমন বর্ষণ শুরু হয়েছে যেমন মুসলধারে বৃষ্টি বর্ষণ প্রথমখানে আর মত অবস্থা পরাজয় তো হয়নি কিন্তু পলাতক অবস্থা আর তারপর রসরাসের সঙ্গে ডাকে সবাই যখন দেখলেন যে বংশ হলো যে এরকম পালাই হবে না রসুল্লা ছেড়ে দিই ফিরে আসতে হবে হ্যাঁ মরণের ভয়ে নয় কিন্তু আতঙ্কে আতঙ্কে মানুষ পালাতে শুরু করেছে আর মানুষের মনটা কখন দুর্বল হয়ে যায় যখন দেখে যে কিছু লোক পালাচ্ছে তখন আর তখন পাখি আর টি যায় না তখন মনোবল মানুষের দুর্বল হয়ে যায় এইজন্য জন্য রণক্ষেত্র থেকে যেহাদের ময়দান থেকে পালায়ন করা হ্যাঁ কাবিরা আগুলের মধ্যে বড় একটি কাবির করেছে ধ্বংসাত্মক শাখা গোত্র হচ্ছে বানু এই বানু স মহিলারা আর ওদের সাথে স্বামীরাও ছিল এরা দুধপান কারি শিশু খুঁজার জন্য মক্কাই আসি। নবী করিম সাল্লাম কে কেউ নিতে চাই না সবাই দেখে যে ধনী লোকদের যার বাপ বেঁচে আছে কিছু দেখে বাচ্চা নিয়ে যায় কিছু একটা আশা করে তুমি ছেলেকে নিয়ে করবোটাকে কেউ নিতে চায় না যখন বলা হয় যে বাচ্চাটাকে নিয়ে যা ও বাপ নাই এ ছেলে নিয়ে এলাম কি কারণে কোন মহিলা যে হল না আমি কেন হয়ে যাচ্ছে কোন মহিলা নিল না কিন্তু আমি তো পেলাম না তো খালি হাতে ঘুরে যাবো একটাই বেঁচে গেছে বাচ্চা এই মোহাম্মদ চলো নিয়ে নিভাগ্যে যা আছে তাই আছে এই বাচ্চাতে তো আমাকে পেশ করা হয়েছিল এটা তো আমাকে অফার করা হয়েছিল তো আমাকে বলা হয়েছিল আমি নিলাম না অত বলা হইল তার মানে আল্লাহ বিশ্বাসী তারা ছিল তারপরে তাদেরকে আল্লাহ কা কেন বলেছে তাহলে বুঝা গেল যে নাম শুধু ইসলামী নাম হলে হবে না আর নামাজ পড়ছি রোজা হজ করছে বললেই শুধু না। যদি বড় সিরি থাকে আবদুল্লাহ আমাদের অনেকের নামের চাইতে ভালো নাম কারণ বিশ্বাস বলেছেন যে আব্দুল আসমাইল আল্লাহে আব্দুল্লাহ আব্দ সব প্রিয় নাম আল্লাহ কাছে আব্দুল্লা আব্দুরহাম এই আব্দুল্লাহ চুলের না কিন্তু মুসরে পুতুলি কেউ পুতুল পুজারি না হয় যদি কেউ মজার পুজারি হয় আল্লাহ বুঝতে হবে তহিদ নাম বুঝলে আপনার ইসলাম কোন কাজে আসবে না আর এই হালিমার নাম ছিল হারেস বিন আবদুল যেমন ওরা ইসলাম আল্লাহর নাম আর ওখান থেকে তারা স্ত্রী লিঙ্গ বের করে কি করেছিল দেবীর নাম লিখেছিল যুদ্ধে যখন ক্ষয়ক্ষতি করতে পারলো মুসলিমদের আজকে আছে কালকে নিশ্চিন্ন করে দেব আল্লাহ রব আলমী বাতেল কোনোদিন চিরকাল থাকার জন্য আসেনি কিন্তু হক আর হক হচ্ছে ইসলাম হক হচ্ছে আল্লাহ তহিদ করত সেটা চিরকাল ছিল শুরু হয়েছে তৌহিদ দিয়ে হক দিয়ে আদাম ইসলাম থেকে সমস্ত আমি রসুলগণ হক দিয়ে শুরু করেছেন আর হক সত্য সবসময় থাকবে ইসলাম থাকবে ইসলাম মুছে দিতে না এক জায়গায় দুর্বল করবে আঘাত করবে আরেক জায়গায় শক্তিশালী হবে এটা হচ্ছে ইসলামের ফিতরাত ইসলামের নেচার সুতরাং এই ক্ষেত্রে আমাদের নিরাশ হলে হবে না যে কি হবে আমাদের আরে কি হবে এক জাতি কে তুমি ক্ষতিগ্রস্ত করবে মারবে আরেক জাতি শক্তিশালী হবে বই রাখা যাবে না আল্লাহ এদেরকে বলছেন এইসব নাস্তিক গুলিকে এই সব বেদিন গুলিকে এই সব পেট পুজারী মুসলিমদেরকে আহ বলছেন যে তোমরা যদি ফিরে যাও ইস্তাব্দ কমন গাই আল্লাহ অন্য জাতিকে নিয়ে মুসলিম বানাবেন ওদেরকে নিয়ে এসে ইসলামে ঢুকাবে মতো অবাঞ্ছিত হবে না তোমাদের মত খড়কুটার মতো মুসলিম হবে না ওরা কাজের মুসলিম হবে ইসলাম হচ্ছে বন্যার পানির ধরার মতো সুরতের মত হ্যাঁ যা বন্যার যেদিকে প্রবাহিত হওয়ার সুযোগ সেদিকে প্রবাহিত হয় যেদিকে উঁচা আছে কবুল করতে চাইছে না ইসলাম পালন করতে চাইছে না তো উঁচা জমিন ওই যাবে না ইসলাম যে অন্তর ইসলাম কবুল করতে চাইছে সেই সে দেশে ইসলাম ঢুকে পড়বে ইসলামকে মুছে কেউ দিতে পারবে না প্রতিটি ঘরে ঘরে ইসলাম ঢুকবে সুজাহা থাকলেও ঢুকবে এই কথাও বলেছেন সুতরাং এইরকম পরিস্থিতি যখন আমরা নির্যাতিত যখন আমরা মজলুম বিভিন্ন জায়গায় তখন নিরাশ হওয়ার কিছু নেই আল্লাহর কাছে ভালোবাসাই রাখতে হবে তবে আমাদের কাফারা হচ্ছে আমাদের সংশোধন হচ্ছে আমাদের ধাক্কা খেয়ে যদি মক্কার দিয়ে ফিরে মানুষ আঘাত খাওয়ার পরে যদি সংশোধন করে এটি হচ্ছে উদ্দেশ্য আল্লাহ যেন আমাদের সংশোধন করা তৌফিক দান করেন জাতিকে সংশোধন করা তফিক দান করেন বলছিলাম যে আরোপরা সিরকি নাম রাখত এই যে উজ্জা আমাদের আজকে ও দেব বিজয় করেছে বিজয় তো হয়নি কাঁথের মুশ্রিকেরা কিন্তু ক্ষতিগ্রস্ত যেহেতু সাহাবিরা হয়েছিলেন বেশি হ্যাঁ হতাহত হয়েছিলেন জন্য ওরা মনে করছিল যে ওরা পরাজিত হয়েছে পরাজিত না এটা আসলে পরাজয় নেই পরাজয় কখন বলা হয় যখন রণক্ষেত্র থেকে একবার পরাজয় হে সরে যায় বা পালিয়ে যায় কিন্তু না পরে আহ ভুল করেছিলেন কিছু সাহাবি যার ফলে ওখানে ক্ষতিটা হয়েছিল যে পঞ্চাশ জনকে নিযুক্ত করা হয়েছিল জামাল ছোট্ট আঠেরো একটি নাফার মারির কারণে এই ক্ষয়ক্ষতিগুলি হয়েছে আসলে এটি ক্ষতি তো হয়েছে কিন্তু পরাজয় এটি নয় তো উজ্জা দেবীর স্লোগান দিয়েছিলাম সে নিজেই মুসলিম হইল সে নিজেই মুসলিম হইল সুতরাং যারা এই স্লোগান দিচ্ছে বা নামাচ্ছে তারাই যে কালকে মুসলিম হইতে বাধ্য হবে না এমন কিছু নেই এটা অসম্ভব কিছু না কাছে কাফের মুসাইকদের নাম আবদুল্লাহ হইতো আব্দুল উজ্জা হইতো আপনি একজন মুসলিম আপনার নাম সবসময় ইসলামী নাম হয় সিরকির নাম যেন হয় বেদাতির নাম যেন হয় তো এই হালিমার স্বামী এবং হালিমার বাপ দুইজনেই ছিল হাওয়াজেন গোত্রের বা হাওয়াজেন বংশের বানু সাদের মানে দুইজনেই ছিল সাদি বংশের দিক থেকে বাপের দিক থেকে সাদি আর স্বামীর দিক থেকেও সাদি আজকাল স্বামীর সাথে সম্পৃক্ত করা যেটা শুরু হয়েছে সেটা ইসলাম নয় বরং এটি হচ্ছে কাফেরদের অনুকরণ করে একজন মুসলিম অজ্ঞতার কারণে ভুলগুলি করে পাঁচ অক্ট নামাজ পড়ে তারপরে আহ বিয়ের আগে পর্যন্ত বলতো ফাতেমা এটা নাম লাগিয়ে দেন ফাতেমা তারপরে ধরেন নিজাম মানে নিজামের মেয়ে জন্য ফাতেমা বিনতে নিজাম বিন শব্দটা অনেক সময় লাগবে ফাতেমা কিন্তু বিয়ের পরে যখন স্বামী হইল আহ ধরেন আব্দুল্লাহ তো বললি সে ফাতেমা আব্দুল্লাহ না সে ফাতে ইসলাম ফাতেমাকে ডাক দিয়েছেন ফাতেমা বিন্দা ফাতে ডাক দিয়েছেন ফাতেমা আলী বলেননি কখনো আরাম এটা এটা শুরু হয়েছে খ্রিস্টানদের থেকে পশ্চিমা নয় আপনারা যেখানে ইসলাম পালন করছেন মুসলিম বানিয়ে দেব তো এই করে দেবো সেই শাসন ক্ষমতা আমাদের হয়ে যাবে আর এত বড় স্বপ্ন না দেখে ছোট স্বপ্ন শুরু করেন আপনার বাড়িটাকে জাহিলিয়াত মুক্ত করেন আপনার পরিবারটাকে জাহিলিয়ত মুক্ত করেন সরকার কথা দেবে নাকি ওরা যদি কেউ লিখে স্বামীর সাথে সম্পৃক্ত করে নিজের নাম আমি আপনি বাপের সাথে সম্পৃক্ত করে লিখবো এতে কেউ বাধা দিবে যে তুমি এটা কেন করছো সরকার এখন আছে তোমার বিয়ে হয়ে গেছে তুমি আমার স্বামীর সাথে নাম কেউ বলবে যেখানে পারছি সেখানে করছি না কাফরে দ্বারা অনুকরণ করছি যেখানে পারছি না সেখানে লম্বা লম্বা কথা বলছি এটি তো কোনো ইসলাম প্রতিষ্ঠা হবে हालिमारम नाम की जोदाम सीमा रसुल्लाम के सब समय कले करत যুদ্ধে যখন পরাজিত হইল হাওয়াজের বংশ তখন এই সীমা বন্দীদের মধ্যেকার একজন ছিল রাসোরমের তার ঘটনা আছে সিরাতিল্লিত বড় হয়ে গেছে ছোটকালে কালে দুধ বন ছিল কোলে করে কত যে নিয়ে বাড়িয়েছে। আছে কিন্তু রসুল্লাহাম সঙ্গে জানি এটা আমার দুধ ভাই এটা তো জানে ওই সীমা নবী সাহা চিনছেন না মহিলা বলছে সীমা যে আপনি আমার দুধ ভাই আমার দুধ পান করেছেন কেমন করে তোমাকে বিশ্বাস করো আমি তো চিনতে পারছি না কেমন করে বিশ্বাস করো ছোট আপনি আমাকে কামড় দিয়েছিলেন কামর দিয়েছিলেন এখন আমার গায়ে দাগ আছে দেখবেন এই যে কেদে ফেলেন কেঁদে ফেলেন যখন হালিমার বাড়িতে মক্কা যখন হালিমা আসেন সেই সময় এলাকায় মক্কা তাইফ যে এলাকায় বাড়ি ঘর এসব এলাকায় ছিল দুর্ভিক্ষ আর অনাবৃষ্টি একটি গাধির ওপর গাধা না গরধবি গরধব না গরম চেপে এই হালিমা এসেছিল পারছিল না কারণ খাবার নেই ঘাস নেই দুর্বল এই বাহন ছিল আর আরেকটি তাদের বাড়িতে ছিল কিন্তু এক ফোটা দুধ হতো না ওটের দুধটাই ছিল তাদের কি প্রধান খাদত উটের দুধ না হয় কষ্ট ছিল আর খাবার আর কি খাবে এটি ছিল তাদের আর কিছু ছিল এলাকায় খেজুর ছিল তো এক ফোটা দুধ হইতো না এই ছোট একটা বাচ্চা ছিল খুব কান্না করতো কারো মায়ের দুধ হয় না দুধ হয় না কান্না করতো দুধ পেত না সারা রাত সারা কান্না করত। খিদার তাড়া নিজে ঘুমাইতো না বাবাকে ঘুমাইতে দিত না হালিমাকে স্বামীকে ঘুমাইতে দিতো না নবী করিমকে যখন নিজের বাড়িতে নিয়ে আসলেন হালিমা এবং নিজের কোলে রাখলেন তখন সাথে সাথে হালিমার স্তনে দুধ ভরপুর হয়ে গেলাম কে পান করেলেন আর ছেলেকে যে ছোট বাচ্চা ছিল তাকে পান করালেন আর দুইজনে সারা রাত আরাম সে ঘুমাইল যেই ছেলে সারা রাত ঘুমাইতো না হালিমার ছেলে দুই ছেলে ঘুমাইল তার স্বামী উলো যে উনি তো এক কটা দুধ না তো তো দেখছে যে উটনির থনে যেটা কি বলা হয় ওলান না দুধ মানে ফুল হয়ে আছে দুধ দহন করলো যথেষ্ট দুধ দহন করলো আর যা বাড়িতে যারা ছিল অন্যান্য বাচ্চারা স্বামী স্ত্রী পেট ভরে মন ভরে দুধ পান করলো খুব ভালো রাত কাটল প্রথম রাত। এটা মক্কা থেকে ওরা সেই রাতে আসতে পারেননি রাত হয়ে গেছিল সেখানে তাদের যে অবস্থানের জায়গায় ছিল সেখানকারই ঘটনা এখনো নিজের বাড়িতে ফিরে বাড়িতে ফিরে আসলো তাদের গ্রামে বাংসাদ এলাকায় ফিরে আসলো ফিরে আসতে গিয়ে যেই ওই যেই গর্ধবিটা চলতে পারছিল না ওর উপরে চেপেছিল খালিমা। সে এত জোরে চলতে লাগলো এত দ্রুত যে সাথী সঙ্গী যত মহিলা ছিল বা ওদের সাথে আরো সঙ্গীরা ছিল সবকে পিছিয়ে ফেলে এগিয়ে চলে গেল অন্য অন্য যেসবগুলি ছিল সবগুলি পিছিয়ে গেল বাড়িতে পৌঁছিল বাড়িতে এসে ওদের কিন্তু ছাগলের পাল ছিল এই ছাগলের কোন দুধ হইতো না কিন্তু দেখছি যে ছাগল গুলো বাড়িতে আসতে দেখছে সব ছাগলের ওলানে দুধ ভর্তি আছে আর পেট ভর্তি আছে কোথাতে ঘাস পেয়েছে খেদে পেট ভর্তি আছে অথচ শুকিয়েছিলেন না দুধ দহন করলো পান করল তারা অথচ অন্য বাড়িতে এতটা দুধ হয় না বছর বাড়িতে কোন দুধ হয় তাদের উপকৃত আছে এইরকম তারা আল্লাহ পক্ষ থেকে কল্যাণ এবং বরকত পেতেই পানের নবীকার সম্পন্ন হওয়া পর্যন্ত তা ছিল দুই বছর দুই বছর দুই বছরে আরো দুধ ছাড়িয়ে দিল যেটা কোরআনে বলা হয়েছে কিন্তু দুধ ছাড়িয়ে দেওয়া খরচ এটা হচ্ছে না জনগণ করে বুঝবে না করানো হারাম। একেবারে ভুল এমন কোন দরিদ্র নিজের ছেলে দু কথা পরের ফার যে ঘটনা আছে সেটা তো বড় ছেলেকে দুধ পান করে সরুল্লা বলেছেন দুই বছর পরে দুধ পান করা যদি আরাম হবে নিজের বাচ্চা কিন্তু আজকাল কিছু মডার্ন মহিলা হয়েছে আবার দুই তিন মাস দুধ দেবে না আরে ছয় মাস বাদ দেয় এমনও খবর আছে দুই তিন মাস দুধ দেবে না বাচ্চা হওয়ার পরে কি করলো ব্যাস তালা লাগিয়ে দিল ফিটার ধরিয়ে দিল দেবে না কারণ শরীরের গঠন নাকি খারাপ হয়ে যায় আর স্বামী গেল এটা নাচার দুই বছর দুধ হলে দুধ এটা একটা ক্ষেত্র আর ক্ষেত্র হচ্ছে যদি স্বামী স্ত্রী দেবী বাধা ঝড়া তালাক হয়ে যাচ্ছে ধরে মহিলা বলছে যে তোমার ছেলে আমি না মায়ের দুধ পান করার এই বাচ্চার অধিকার হয়েছে এই ক্ষেত্রে বলা হয়েছে দুধ পান করে স্তন্নদান হ্যাঁ কি করবে থামিয়ে দেবে দুই বছরে রয়েছে। গর্ভধারণ আর মিলিয়ে যখন ত্রিশ মাস আর আর একটা বলল দুই বছর দুধ পান তাহলে এই দুটো থেকে কি বুঝলেন আপনারা দেখি সময় ওদিকাংশ মাস নয় কোন মহ অবৈধ পেটে বাচ্চা নিয়েছে আর বিয়ে হয়েছে আর তারপরে পাঁচ মাসে বাচ্চা জন্মে গেল চার মাস চার মাস বিশ দিনে বাচ্চা জন্মেছে এরকম আমাদের কাছে এসেছে বিয়ে করে এই ক্ষেত্রে কি বলবেন ছয় মাসের নিচে যদি হয় তাহলে সন্তান বা এর সন্তান নাই কম পক্ষে ছয় মাস হইলাম যাই হোক দুই দুধ পান করলেন আর এই দুই বছরই দৌড়া দৌড়ি ছোটাছুটি মা পান করি আর গ্রাম অঞ্চল থেকে শরীরপুষ্ট হলো শক্তিশালী হলেন তারপরে এই যে দুই বছর থাকলেন একটা থাকলেন না মাঝে মধ্যে নিয়ম ছিল যে মাঝে মধ্যে আপন মায়ের কাছে নিয়ে আসতে হবে নিয়ে আসবে বক্সিস্টক্সে নিয়ে যাবে পারিশ্রমিক নিয়ে যাবে আর দেখা সাক্ষাৎ করিয়ে নিয়ে যাবে আসতো ছয় মাস পরত এলাকায় মায়ের কাছে নিয়ে আসলো মায়ের কাছে নিয়ে আসলো ঠিকই যে দুই বছর পর অধিকার নাই ছয় মাসে নিয়ে দুই বছর পরেছে এখন তো মায়ের কাছে দিতে হবে কিন্তু আসার পরে দরখাস্ত করলো আবেদন করল যে বাচ্চাটা আবার আমাদের দিয়ে এত বরকত বাড়িতে হচ্ছে কি করে বাচ্চা ছাড়া যায় বাচ্চাটা আমাদের আরো কিছু দিন রাখি যখন এই কথা বললো শুধু বরকতের কথা বলে নয় বলছেন আরটু একটু ভালো হয়ে যায় বাচ্চাটা আমাদের ওখানে থেকে আরো বাচ্চাটা একটু ভয়া শক্তিশালী হয়ে যাক মজবুত হয়ে যাক তারপরে নয় আর একটু ভয় দেখাল যে ফাইন না মক্কা মক্কায় রোগ বালা বালামসিবত বেশি আছে তো ভয় লাগছে বাচ্চাটা আবার মক্কাতে অসুস্থ না হয়ে যায় তো দেন আবার নিয়ে যায় মা রাজি হয়ে গেল ঠিক আছে তারপরে হালিমা বড় আনন্দের সাথে চার বছর যখন বয়স হয়েছে রসুল উল্লাহ সাল্লা সাল্লামের তখন হঠাৎ করে একটা অসাধারণ ঘটনা ঘটে গেল সেটা হচ্ছে নবী সাল্লামের বক্ষ বিদীর্ণের ঘটনা বা সিনা চাক আমার দেশের দেখ বক্ষ বিদীর্ণ করা নবী সাল্লাহ বক্ষ বিদীর্ণ এই প্রথম এটা হইল আরেকবার হয়েছে কখন তরসুরুল্লাহ সাল্লা এই ঘটনা ঘটে গেল হয় না কোন বালামসল কোন দুঃশ্মনের ব্যাপার পরের ছেলে যদি মারা যায় আমার কোথা থেকে জবাব দেবে তারপরে ভয়ে তারা নবী কারিম্লামকে তার মায়ের কাছে ফিরিয়ে দিয়ে চলে গেল এই বেশ কিছু ছোট ছোট বাচ্চাদের সাথে খেলাধুলা চার বছরের বাচ্চা যেমন খেলাধুলা করে দেখুন কে ধরে নিল ধরে নিয়ে তাকে ফেলে দিল আর ফেলে দিয়ে বক্ষটাকে বিদীর্ণ করল কালবা যেটা আলমিন হচ্ছে চোদ্দশো বছর আগে জি হ্যাঁ আলাকা আর ওই হাটের একটা অংশ থেকে একটা গোস্তের পিণ্ড কেটে ফেলে দিল বের করে দিল অপারেশন আর জিবরাইল আলী বলেছিল এটা হচ্ছে তোমার ভিতরে অংশ এটা যদি থেকে যায় হাটের সাথে সংশ্লিষ্ট হয়ে তাহলে পাবে বা শৈতানি যে মানুষের মধ্যে মানুষের নেচারে কিছু খারাপ দিক আছে স্বভাবে যতই ভালো মানুষ হয় না কেন কিছু খারাপ দিক আছে আপনার আমার প্রত্যেকের মধ্যে আছে সবসময় সবসময় একই রকম মন মেজাজ থাকে না কিন্তু তাকে কখনো কখনো একবার ফেরেস্তাগত চরিত্র কত বড় শৈতান হয়ে গেলেন নিজে আল্লাহ তাই না ছুটি একটি কথার জন্য মনে যাবেন আমি মারব আমি হুজিবিল্লা খুন করবিল শৈতান ঢেকে আছে শৈতানি অংশ আমাদের প্রত্যেকের মধ্যে আছে একসাথে মিলিয়ে দিলেন বুকটা যে ফিরেছিলেন সোম্মা আয়া দফি মা রেখে দিয়ে আর তারপরে চলে কাছে এসে বলছে ইন্না মোহাম্মদ মোহাম্মদ কে কি হত্যা করে দিল খুন করে দিলুহ দৌড় দিয়ে সবাই মিলে ছুটে যাচ্ছে বাচ্চা নিয়ে যাচ্ছে দাঁড়িয়ে আছে বক্ষ বিধিনে হেছিল কুন্তু আর ইসলাম কবুল করার পরে আনাস মোদী নাই মোদী নাই দশ বছর খাদেম দশ বছর যখন খাদেম যে সুতার যে সেলাই করা হয়েছে সেই সেলাইয়ের দাগ গুলি আমি দেখতে পেতাম যে আছে এখন এগুলোতে সেলাই করলো অপারেশন দাগ বোঝা যায় না যে আজকাল তো অনেক উন্নতি হয়েছে কিন্তু এক সময় লম্বা কাটা হইত আর দশ দশ বিশ বছর পর্যন্ত ওই স্লাইয়ের দাগ গুলো বোঝা যেত মুচা উচা হয়ে যেত দেখেছি তো ইসলামের এই দাগ দেখেছেন আনাসবাদ মায়ের কাছে আসলেন এখানে আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে এখান থেকে ইনশাআল্লাহ আগামী আহ সপ্তাহগুলিতে আমাদের আলোচনা শুরু করবো আবার আলী হোসাই